আনাস রাজিয়াল বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম একদা দেখতে পেলেন যে এক ব্যক্তি কুরবানীর উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ব্যক্তিটিকে বললেন এর উপর সওয়ার হও সে বলল হ্যা আল্লাহ রসুল এটি তো কুরবানির উঠ আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম তৃতীয়বার বা চতুর্থবার তাকে বললেন তার উপর সওয়ার হয়ে যাও দুর্ভোগ তোমার জন্য কিংবা বললেন তোমার জন্য আফসোস